ইবনু উমর রদিল্লাহ তাল্লতে বর্ণিত নাবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সম্মানিত ব্যক্তি যিনি সম্মানিত ব্যক্তির সন্তান যিনি সম্মানিত ব্যক্তির সন্তান যিনি সম্মানিত ব্যক্তির সন্তান তিনি হলেন ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসাক ইবনু ইব্রাহিম আলিয়া সাল্লাম